আসসালামক الله, الله, الله, الله العظيم सुप्रिय श्रोताओ दर्शकमंडल आलोचना कर दायर गुणवलिंग आजकल पर्व आलोचना कर दायर अंश समय कि दायी की सर्वदा कथा बोलते थक अधिका अवस्था चुप थे दायर एक गुण है दायर अंश समय चुप थी अन्तम गुण दायर अंश समय चुप था যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাদ পেবেস্লাম বলেন যে ব্যক্তি মান যে চুপ থাকলো সে নাজাদ পেয়ে গেল এজন্য আমাদের জবানকে হেফাজত করতে হবে জবানকে সংরক্ষণ করতে হবে এই জবান যদি আমি কথা বলতেই থাকি কথা বলতেই থাকি তাহলে আমাকে মানুষ বাঁচাল বলবে আর বাচালদেরকে মানুষ পছন্দ করে না আর অধিক কথা বললেও যত মানুষ কথা বলবে বেশি তার মধ্যে ভুল তৈরি হবে বেশি অধিক কথা বলা দ্বারা তাকে মানুষ ভদ্র মানুষ বলে না এজন্য কম সময় অধিকাংশ সময় চুপ থাকা ভালো আর সুরুল্লাহ সাল্লি হাসাল্লাম অধিকাংশ সময় চুপ থাকতেন প্রিয়নবী সালের এটা একটি গুণ আর এই চুপ থাকার কারণে মানুষ চিন্তা করতে পারে মানুষ চিন্তার খোরাক জোগায় এবং এই চুপ থাকার কারণে তার দিলে দিলে অন্তরে অন্তরে আল্লাহ পাখের জিকির করতে পারে আল্লাহকে স্মরণ করতে পারে এবং কিছু উম্মতকে নিয়ে জাতিকে নিয়ে কিছু ভাবারও সুযোগ হয় এই আমরা যদি দায়ী হতে চাই আমরা যদি সুন্দর দায়ী হতে চাই এবং রসুল সাল্লামের অনুসারী হতে চাই আল্লাহ পাকের প্রিয় হতে চাই তাহলে আমাদের অধিকাংশ সময় চুপ থাকতে হবে অনাত্মক কথাবার্তা বলা যাবে না যেমনটি রসুল্লা গুণ ছিল এই আল্লাহ আল্লাহবুল আলমিনের কাছে দোয়া করি হ্যা আল্লাহ আপনি আমাদেরকে অধিক সময় চুপ থাকার তহফিক দান করুন হে আল্লাহ নবীজি সাল্লি সাল্লামের অনুসারী হয়ে রসুল্লাহ সাল আলী হাসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে আমাদেরকে চুপ থাকার তোফিক দান করুন এবং চুপ থাকতেন এই ব্যাপারে রসুল্লাহ আলী অধিকাংশ সময় চুপ থাকতেন এই জন্য আমরাও অধিকাংশ সময় চুপ থাকার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে এই হাদিসের উপরে এই দাওয়াতের এই গুণটাকে নিজের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুন আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামাইকুম বরহমুল